বিস্মিল্লাহ প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকারা আয়াত একশো بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله ويكون الدين لله نوع نمبر هكم اتالي هكم اجا شروعي سے وقاتلوك سبيل الله الَّذين يقاتلونكم ولا تعتدون احمد رب قول برآيات شخصة برآيات شخصة برآيات شخصة আল্লাহ তালা শেষ আয়াতে যেটা বলছেন এখানে আল্লাহ তালা হবে এতটুকু কথা বলতেছেন যে তোমরা ঘরে প্রবেশ করলে স্বাভাবিকভাবে যেভাবে প্রবেশ করা সেটাই কর ব্যতিক্রমী একটা কিছু করে সেটাকে স্বভাবের কাজ মনে করা এটা না। তো এখানে আসলে শুধু এটা বোঝায় নাই যে এই ঘর দিয়ে প্রবেশ করো দরজা দিয়ে বরং এটা দ্বারা একটা যে কাজটা স্বাভাবিকভাবে যেভাবে হওয়া করুন ইদ্রিস কান্দালিগুর আছেন একটা ইদ্রিস কান্দালিগুর রহিমার একটা মারেফ আছে ওটার মধ্যে তিনি এই শেষে শেষে এই একরূপ বলে যে এই আয়াত থেকে বোঝা গেল যে কৃষি মুবাক কোক বুজুর্গ সমাজ মোবাকা এমনি কোন একটা কেউ যদি ঘরের উল্টার দিক থেকে চায় তাহলে এটাকে না যায় না যায় না কিন্তু এটাকে সবের কাজ মনে কর এবং এটাই করতে হবে এইভাবে এটা হলো অনুচিত হ্যাঁ দ্বিতীয় হলো যে কোনো একটা যা পাওয়ার জন্য একটা পন্থা আছে সেই পন্থাটা অবলম্বন করে ব্যতিক্রমে একটা কিছু অবলম্বন করো না এরপর শেষে আল্লাহ বলেন তোমরা তিনি লিখছেন মোনাসাবেন যে পূর্বের আয়াতের শেষে আল্লাহ তাকুয়ার নির্দেশ দিয়েছেন যে ধরনের কাজ বাদ দিয়ে তাকুয়ার উপরে চলো তাহলে সফলতা পাবে। পরের আয়াতে তাকোয়ার কঠিন একটা সুরতের নির্দেশ দেওয়া হয়েছে আগের আয় মতাকাছে আয়াতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ছিল মতো যেমন ফালাহের ওয়ার্ডা ঠিক তেমনি হবে সামনে যে তাকোয়ার একটা কঠিন সুরত সেটার উপরে ফালাহের ওয়ার্ডা তারপরে যে এখানে খেতাল করতে বলা হয়েছে তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তার মানে মুকাতিল বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে যারা মুকাতিল না নারী তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতেছে মানে তারা তোমাদের সাথে যুদ্ধ করতেছে অতএব এখন তোমরা তাদের সাথে কি করবে যুদ্ধ করবে পরের শব্দটা এটা তারা যুদ্ধ করতে সব কাফের কেন কারণের ব্যাপার মতের যা হবে তাদের ব্যাপারে আল্লাহ করছেন অন্য জায়গায় যে কাফেররা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে এবং এটা সাথে এবং ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم الكافرদের ব্যাপারে দাওয়াহ এবং প্রতিষ্ঠার সাথে বলা হয়েছে তারা তোমাদেরকে যুদ্ধ করবে তোমাদেরকে দ্বীন থেকে ফিরিয়ে দেয়াAppCompat পর্যন্ত এই ইস্ততার এইজন্য জামশেদের এমরা তিনি বলছেন যে এখানে আল মুরাদ মিনহম আল কাফারাাতু কুল্লুহুম সব কাফের সব কাফের এটা থেকে তারা উদ্দেশ্য হলো এই সব কাফের দ্বারা উদ্দেশ্য সেটাই যারা মুকাফিল তারা যারা সহযোগিতা করতেছে সব কাফের আসলে মোকাতি আচ্ছা এবার চলো সামনে রায় একটা এখানে বলতেছে কতক্ষণ পর্যন্ত চলবে এটা পাশাপাশি খেতালের ফায়দা অনেক ফায়দা আছে বলতেছে না তোমরা তাদের সঙ্গে তেতাল করতে থাকো যে পর্যন্ত না ফেতনা অবসান হয় ফেতনা খতম হয়ে যায় এরপর একটা মানা আছে তার মধ্যে একটা মানা হলো যেটা মোসেন এখানে বললেন খতম হয়ে যায় এই অর্থ হলে কি আয়ের অর্থটা কি হবে তোমরা করতে থাকো তার মানে কেতালের আমলটা তোমরা কতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে শির্ক শেষ হয়ে যাওয়ার সম্পূর্ণরূপে মানা যদি ধরা হয় কে শির তাহলে আলিহিসের আখ পর্যন্ত তোমরা কেতাল এর চালু রাখো কেতাল মত চালু রাখো এটা হলো যদি ফিতনার মানা শির ধরা হয় আরেকটা হলো এটা যদি ধরা হয় তাহলে এটার মাসার আগ্রহ হয়ে যেতে পারে চূড়ান্ত পর্যায়ে হবে না কোন জায়গায় এটা হয়ে যেতে পারে এটা ওই যে অন্য আয়ের যেটা আসছে সেটা হলো এটা দলিলটা যে <ص> এমন দিকে আসে যে قاتل الذين قاتل الذين لا يئمنون بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ولا يدينون دين الحق من الذين اوتيت الكتاب এইখানে আল্লাহ তাআলা যায় কাফেরদের সাথে কিтал করতে বলতেছেন ওখানে انتهاءখানে বলেন hatta yurta al-dhiya'a an yadin wa hum sabirun যে তোমরা তাদের সাথে যুদ্ধ করতে কার কতক্ষণ লাখ বরং কেতালের এটা একটা যে তারা মুসলমান হয় নাই মুসলমান হবেও না হয় নাই কিন্তু তারা জিজিয়া দিতে রাজি হয়ে গেছে তখনও তোমরা কেতাল বন্ধ করে দিতে হবে কি কথাটা বোঝা নেই তাহলে কেতালের একটা এমতেহা এটাও যদি যাদের সাথে যেন না থাকে তাহলে তারা মুসলমানের গায়ে হাত দেওয়া সাহস করে এবং তারা তাদের আধিপত্য দিয়ে অন্য যেসকল কাফেররা মুসলমান হইতে চায় তাদেরকে বাধাও দিতে পারবে না তো যেহাতটা মূলত হলো এটা তো হলো জাগাওয়াতের একটা সর্বোচ্চ স্তর দেহাদটা বাধা হাতের একটা সর্বোচ্চ সেই বাধাটা দূর হয়ে গেলে এরপরে মানুষ ইসলামের সৌন্দর্য দেখে এমনি মুসলমান মতো ইয়ালুরা দিন আপা হবে তাদের কাছে ভিন্ন করে আর ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে হবে এটা হলো একটা একটা জিনিস যেটা মূলত জিহাদের মূল ফলসাফাটা জেহাদের মাসাটা যেন দূর হয়ে যায় কোন গর্ভে অহংকারে সেও যে ইসলাম গ্রহণ করবে না এটা এটা হবে না সে নিজেও ফিকির করবে চিন্তা করবে আবার সেও অন্য কাউকে বাধা দিতে পারবে এটা হলো মূল জিনিসটা তো বলতেছে যেটা বলতেছিলাম যে খেতনার একটা মানা হলো যে ফেতনা মানে হলো কাকেরদের আধিপত্য না থাকা তোমাদেরকে তোমরা বাধ্য করবো না তোমরা দাও আমরা তোমাদের যান হেফাজত করা জিম্মা দেয় মিলাম তোমরা তোমাদের মতো করে থাকো তাহলে ওই আয়ের করিনা দাওয়ার বুঝতে দেওয়ার উদ্দেশ্য মহৎ শিরিফ না কারণটা কি মানে এরপরে সিরাতের লম্বা কিতাব পড়াই হয়নি আমাদের এই কিতাবটা কিনে পড়ুন সিরাতের মুস্তফা জীবনের উপরে মাঝারি মালের কিতাব বেশি বড় না আবার একবার ছোট্ট হবে উর্দুটা পালে উর্দুটা পেল আমরা বাংলাটা কিনা সংক্রান্ত আলোচনাটা খুবই সুন্দর ওই জায়গাটা পালে করবেন যে কেউ করবে তার কাছে একদম হয়ে যাবে যে জেহাদ জিনিসটা আসলে কি যে তো এই যেটা বলতেছিলাম যে তাহলে এটা কি আর এটা যেহেতু সময় থাকবে তাদের গালাবা এজন্য সবসময় চলতে থাকবে সবসময় চলতে থাকবে আমার উম্মের শেষ ব্যক্তিটা উদ্দেশ্য হল ওই সাথে যুদ্ধ করার পর্যন্ত অনবরত চলতে থাকবে কখনই বন্ধ হবেন কখনই বন্ধ হবে মুসলমানদের একটা দল এই দিনের উপর অনড় থেকে যুদ্ধ করতে থাকবে ব্যাখ্যায় সময় একটা জামা কেতা করতে থাকবে তাদের কেতারের বদৌলতে দিনটা কায়ম সবকিছু ধর ইসলামের কোন হুকুমটা আমাদের আকলে ধরে আকলে ধরে না এবং বুঝে না এলেই প্রশ্ন করা মুসলমানের ইসলাম মুসলমানের তাসলিম আকলে সবকিছু বুঝে আসতে হবে না সাহায্য দল এরা তো না ফুল বাড়ির মধ্যে উনি বলছেন যে শব্দটা যে তাইফা মনসুরের কথা বলা হয়েছে কতক্ষণ চলবে একবার শিল্প এর শেষ হওয়া পর্যন্ত যেটা হবে আরেকটা হলো গলা অতএব যদি থাকে তারা যদি একেবারে মুসলমানদের উপরে জলুন নির্যাতন নাও করে তারপরও কেতালকে অবরত চালিয়ে আইন হয়ে যায় সবার কি থাকে মাছটা যেমন একদম স্পষ্ট করে আছে এই মাছটা গুলো এরকম স্পষ্ট করে আছে। কিন্তু এটা আমাদেরই দুর্ভাগ্য হবে আমাদের কারণই সেই সীমানা পর্যন্ত পর হয় আছে সরে কান্দুর ডাকা একে আছে সরে বেঁকা এতে আছে হেদাইতে আছে হেদায় তোমাদের সবাই শেষ কিতা হবে যদি কেউ ইত্তা করো তাহলে সেখানে করা হবে যদি ভাগ্য থাকে তাহলে আর ইত্যা করলো ঈদকার মতো একটা নেশাব থাকে যে নেশাবের সাধারণত বাইরেই থাকে কারণ যেই মাছটা গুলো সোয়াল আসবে না সেই মাছটা গুলো করবে কেন কথা এটা যে মাছটা গুলো সোয়াল আসে সেটা না করবে আসবে হলো ওই তালাকের সোয়াল আসে সাধারণত বিবাহ তালাক বেচা কিনা এই ধরনের সোয়াল গুলো আসে যেটা সোয়ালই নাই সেটা করবে কেন তারপরে দেখা যে কারো এই ষাট বছর পার হয়ে গেছে সত্তর বছর পার হয়ে গেছে ঈদকারী আসে তখন ওই জায়গাটা পড়া শুধু বেয় দেখো কি করে লেখা আসে তারপরে সব কিছু কুদুরি থেকে শুরু হয়েছে নদীর যাতে ভাই নদীতে কতটা না তারপরে দেখতেছো শুরু তো হয়েছে এরপরে দেখো আল্লা আল্লাহ লেখকের কিতাবটা বুঝা যায় না আর লেখক যদি মনে করি বুজুর্গ হয় তাহলে তাহলে তার কিছু লেখা দিয়ে বুঝা যায় না যে সে আসলে বুজুর্গ লেখক যদি সে ইসলাম বিদ্বেষী হয় তাহলে সে যদি তার লেখা একটা গল্প লেখেছে গল্পের মধ্যে ইসলাম বিদ্বেষী কিছে সে সরাসরি বলেন না কিন্তু গল্পের মধ্যে যাদের কথা টানতেছে তাদের কথা দিয়ে কিছু কিছু কিছু কথা বলবে না বা কখনো দেখা যাবে যে বিশেষ কোন একটা আদর্শে তার পাঠকদেরকে সরাসরি না বললো কথা বার্তা দিয়ে বুঝতে বোঝা যাবে যে সে আসলে এই জিনিসটা আমাদের ভিড়ে ঢুকিয়ে দিতে দিচ্ছে হয়তো গণতন্ত্র সমাজতন্ত্র এটা আসলে ঢুকিয়ে দিতে বুঝা যাবে একটা বই করলেই বোঝা যায় যে লেখকের কি মানসিকতা নিয়ে বইটা আর লেখকে আমরা যারা পাঠক আছি আমাদেরকে কি মানসিকতা এসে বানাইতে যেতেছে না হবে না কি বলো এবার রব্বুলো এরপরে দেখো যেখানে এই বিষয়টা এই যে একটা আঙুল আল্লাহ কি বুঝাইতে চান কোন পর্যায়ে উঠাইতে চান আমাদের মনোভাবটা আমরা স্বাভাবিকভাবে যেটা মনে করি এটা তো স্বাভাবিকভাবে এটাকে মেস ওয়াকের দাম এখন অনেকেই দেয় মেসওয়াক কে যেই দাম দেয়া হয় এই আঙুলটাকে এতটুকু দামও দেওয়া হয় এই কথাটাকে বেশি বলে জান একদম সবাই এটা আমরা ভালো দৃষ্টি নিয়ে দেখি যে করে কিন্তু কেউ হিম্মত করে না যে একজনে মেসওয়া করবে আর মেসঅপ করার কারণে তারা শাস্তি দেবে অথবা এটার কারণে তাকে গালি করবে এটার কারণে তাকে মা বানাবে এটাকে হিম্মত করে না তুমি তাহলে সোজা বলবো যে আপনি এই সব কথা বাদ দেন আপনি আগে বলেন এটা এবার এই কথাটা আপনি স্বীকার করেন আর কিচ্ছু করা লাগবে তুমি বলবা যে আপনি বলেন এই এবারত কিনা এবাদত যদি হয়ে থাকে তাহলে আপনি বলেন আপনার মনোভাবটা এটার সঙ্গে এবাদত সুলভ কিনা আর কিচ্ছু করা লাগবে অন্য যে কোন জায়গায় তুমি নিষিদ্ধ হয়ে গেছে তখনও তো এই কাজটা কি জরুরি হবে না যে আমি দাঁড়িয়ে রাখতেছি না আল্লাহ হেফাজত করুক কিন্তু বলা এই দাঁড়িটা কিন্তু ইসলামে আছে রাখতে পারতেছি না এই বলা কথা চালু থাকতে হবে না নতুবা দেখা যাবে যে আমিও বললাম না তোমাদের পরে তোমরা তো বলবো তোমরা তো সবাই মনে তা আমরা এই অবস্থাটা হয়ে যাবে একটা সময় এই দারিদ্রটা বলবো আমাকে এই জন্য একে হলে আমরা পারিনা কিন্তু মোহেনের ইমানের টাকা যা পারিনা তুমি মনে মনে কাঁদো তাহলে হয়তো আল্লাহ তালার কাছে ছুটি দেওয়ার সম্ভাবনা আছে আশা করা যায় শুধু আসা নিশ্চিত না তুমি চিন্তা করো যে চীনে তোমরা তো মানে জানো এইটা এই গত দুই বছরের বছর রয়েছে রোজা রাখা সুখ কোনো নিষিদ্ধ রোজা রাখা সেখানে নিষিদ্ধ করে এখন যদি কোন মুসলিম করছে রোজা রাখছে তুই রোজা রাখো কি লিখেন আমরা বিভিন্ন ধরনের লিখুন থাকবো ইমাম সাহেব ইমামটা কেউ থাকবো সেখানে তো করা যে সে বলবে যে ভাই রোজা তো নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু চুপে রাখতে বলে রাখে দেখেন আমিও পারতেছিলাম এটা না করিমা এলাকার থেকে কত ব্যাখ্যা করবে যে আল্লাহ এলাকার জন্য না কোন এলাকার জন্য এইটা করে দিচ্ছে তাহলে তো ওই ইউরোপ আমেরিকাতে যে সকল মুসলমান ভাইরা থাকে ওরা বলবে যে আমাদের এলাকায় ওই যে এই আমাদের এলাকার জন্য না এটা বাংলাদেশের জন্য এটা জন্য না যে সকল কত কত এলাকা আছে যে সকল এলাকাতে এই ছোট্ট একটা ব্যবসা করলেই লেনদেন করা লাগে মানে সুদের সাথেই হয় সেখানে যুদ্ধ করা এটা সুন্দর আল্লাহ হুকুম দিচ্ছেন সব এলাকা সব মানুষের হালাতটা বুঝে আল্লাহ হুকুমটা দিয়েছে এখন যদি তোমার কোন পিতা কারণে কোন একটা হুকুম তুমি মনে করো এটা সোনা এটা তোমার দোষ পারতে শোনা কেন চেষ্টা করো এটার জন্য চেষ্টা করতে করতে বললে হয়তো আল্লাহর পাখিটা ফেরে দিচ্ছি করা এটা প্রথম ফরজ না কেউ নামাজ যারা পরে না তারা নামাজ ফরজ এটা মানে না মানে বলেই তো তারা মুসলমান আর যদি না মানে তবে তারা মুসলমান এই জন্য আল্লাহর কোন একটা হুকুমের ব্যাপারে তোমার দিলে সংশয় থাকবে আর তোমার সামনে কেউ তুমিও পারো না তুমি এই শত্রুদের পক্ষের লোক এমন ভাবে কথা বলো তর্ক করো তর্ক কর এটা শুধু একবার ইমানকে শেষ করে দিবে একদিন গত কয়েক বছর আগামী কিনছে আগে ছিল না কিনলাম কিনার পরে অধ্যায় তো ওই ওই হাদিসটা পরে করলাম আবদুল্লাতে একদম শেষে আছে শেষে শব্দটা আছে হলো যে দেখুন এই শিরুর নামে একটা ওই হাতে এই কথাটা আছে প্রথমে জিনিসটা আছে যে কেউ যদি চায় তাহলে সে জেহাদের নামে ঋণ নিতে পারে মানে আলিমের লেখা ওইটার মধ্যে وسيكون في اخر الزمان وسيكون على الناس زمان يقولون في يقولون فيه قراء منهم ليس هذا بزمان جهاد وسيكون على الناس زمان يقول فيه قراء منهم يقول فيه قراء منهم ليس هذا بزمان جهاد سابقا ذكرت قولن قالوا او يقول ذلك يا رسول الله يعني তোমরা তো কল্পনা এর আগে একটা শব্দ রয়ে গেছে যে এরপর আছে এরপর আরেকটা শব্দ আছে মানে শব্দের বাংলা সময় যখন কেউ কেউ এটার মধ্যে সন্দেহ করবে যে এখন কি সময় এখন তো অন্য কিছু ভোটের মাধ্যমে অন্য কিছু করা হবে আর কেউ বলবে যে লাই সাহাদী সেখানে দেখো রসুল্লাহ আলী কথাটা শুনে সাহিদের কি অবাক হয়ে বিশ্বাস করার মতো কথা যে এখানে একটা সময় এমন হবে যে হুজুরা পড়াবে ছাত্ররা করাবে কারো গাড়ি দাঁড়িয়ে থাকবে না কারো মাথায় টুকি থাকবে না প্যান্ট শার্ট করে নামাজের সময় নামাজ করবে না কিন্তু আজান ঠিকই হবে বিশ্বাস করার এটা আল্লা একটা হুকুম যেটা মনে করো নানাজ হুদার মতই তো কোন একটা এলাকার মানুষের যদি বলে যে ইসলাম আছে কিন্তু নানাজ ইসলামের মধ্যে নাই তাহলে সে আসলে হওয়ার কাবিল না কে মালন হওয়ার কাবিল না সে বলে যে ইসলাম আছে ইসলাম সব কিছু থাকবে ইসলামের কিন্তু নামাজ নাই ইসলামের মধ্যে ইসলামে দাঁড়ি নাই ইসলামের কর্তা নাই শুধু হারাম এটা বা কিসে এরকম অন্য এটার মধ্যে টিকাভারটা কি আছে কোন তথার্থ নাই কোন তথার্থ নেই এই আসলে আল্লাহ খুব কাজা দরকার অবস্থাতে কত খারাপ হয়েছে আমরা কল্পনা যত করবো তার চেয়েও অনেক বেশি খারাপ নিউজ পেপারি কাকেরা সেই দমাটা ঠকতেছে এখন একদম সেই জমাটা ঠকতেছে একদম যে কথার নাকেল নাতেল যদি মার্তা না হইতো বিশ্বাসী কর্তম্য ঠিকটাই বলছে না হুকি বাংলায় কথা বলছে একবার সেও গিয়ে দেখো বড় মসজিদের সাথে বড় বাহি পড়ে একটা মনে রেখো যে তোমার উপরে কেউ যদি না বাঁচায় তাহলে আল্লাহ ছাড়া আল্লাহ ইবাজত করা হবে না মানে ওই যে অন্য আয়তের আলোকে বললাম যেখানে সে তো আল্লাহর এ বাদত করতেছে না কথাটা ওই সুরোতে মানা হলো যে দিন শব্দটা বলতে না এই দিন শব্দ এই জিনিসটা বুঝে আসে আল্লাহ কেন এই বলে না দিন হু কুল্লহ লীল্লা এর অর্থ হলো সম্পূর্ণ আল্লাহর মাথা মাথা আল্লাহরি তোমার কাছে আমি জিজিয়া দেবো আমাদের ব্যাপারে আল্লাহর যে হুকুম সেটা তোমরা পালন করবো কাকের ব্যাপারে আল্লাহর হুকুম দিলে সেটি দিতে মুসলমানরা পালন করে নাকি কেউ কথা বললো কাকাররা যখন জিজিয়া দেয় তো জিজিয়া দেয় দিলে তাদের ব্যাপারে আল্লাহর যে হুকুম যে এরা যদি কোন মুসলমানকে কষ্ট না দেয় তাহলে তাদেরকে কোন তারা যখন মুসলমান রাষ্ট্রপ্রধানের অধীন হয়ে গেছে এখন তারা আনুপত্য আল্লাহ এটা মেনে নিল না কিরো কথা বোঝা মানে এখন আনুপত্য আল্লাহ এটা মেনে এখন তাদের উপরে মুসলমান যিনি আমির হবেন একমাত্র আল্লাহ মানা হলো আল্লাহকে এমন ভাবে মানা যে অন্য কোনো কারোর আদেশ নিষেধ যদি আল্লাহর হুকুমের সঙ্গে বিপরীত হয় তাহলে আল্লাহটা মানা হয় আর সেটা ছাড়া হয় এটা হলো দিনে নিখাদ নিখান যে আল্লাহর হুকুমটা কেউ এমন ভাবে মানি যে অন্য সবগুলো হলো আল্লাহর হুকুমের অধীন মানার অধীন যদি অন্য কারো বিধান আল্লাহর হুকুমের সঙ্গে টকর লাগে তাহলে আল্লাহটা মানি তাহলে বোঝা যাবে যে হ্যাঁ দিনে খালেজ ঠিক আছে আর যদি কেউ আল্লাহর হুকুমটা মানে অন্য কারো হুকুমের অধীন মানায় অন্য একজনে তারা আল্লাহর হুকুমটা মানার অনুমতি দেয় অন্য একজনে তারা নামাজটা করার অনুমতি দেয় অন্য একজনে তাকে পর্দা টা করার অনুমতি দেয় তারপরে ওই রোজা রাখার অনুমতি দেয় কথাটা বুঝছো যেমন ধরো তোমরা সবাই মোহামান হুকুম মানতে বাধ্য এখন মতন করো তোমাদেরকে পাঁচটা হুকুম দিছে এখন পাঁচটা হুকুম মোহতাম সবুজের দিছে আমরা সবাই মানবো তাই না এখন যদি মনে করো যে আমি তোমাদেরকে বললাম যে মোহতান সৌদি পাঁচটা হুকুম দিছে ঠিক আছে আর তিনটা মানি এখন তিনটা তোমাদের মানতেছে এটা কি মোহন সাহেবের হুকুম এই হাসি মানতেছে না আমার হুকুমে হাইসি তো মানতেছে কি আমার হুকুমে মানতেছে না কারণ মোহনতান সাহেবের হুকুম হুকুম হওয়ার মানলে পাঁচটা তুমি মানত মানত আর পাশটা মানতে গিয়ে যদি আমার কাছে রোখাবা লাগে খাইয়া হলেও না এটা আমার হুকুম হিসেবে পালন করতেছে কথা বুঝছো কিনা তাহলে দিন মানে হল আনুগত্য যে ওই যখন অনুগত হয়ে যাবে তখন দিন আনুগত্য একমাত্র আসলে আল্লাহর হয়ে যাবে সব মানুষ আল্লাহর হুকুমের অধীন হয়ে গেছে আমি যে মুসলমানদের নির্দেশ দেয় আল্লাহর হুকুম তাদের উপরে যা সেটা করো সেটা যে আল্লাহর হুকুম কাফের যখন আমাদেরকে জিজিয়া দেবে তখন তাদের উপরে আল্লাহর বিধানটা মাহজুব দারালো করতেছে আয়াতের পরের অংশটা এই জাজাই মাহজুফের উপর দারুয় তারা যদি করা হবে না অথবা তাদেরকে বন্দী করা হবে নাহি মানে বন্দি করা হবে না বা অন্য কোনো ভাবে তাদের উপরে জুলুম করা হবে না করা হবে তাদের বাড়িঘর নষ্ট করা হবে না কিছু করা হবে ইল্লা আল্লাহ তবে যারা জালেম তাদের বিষয়টা এর ব্যতিক্রম তো জালেম কারা যারা বিরত থাকবে না যারা সেরে থেকে বিরত থাকবে মুসলমান হয়ে যাবে অথবা মুসলমানদের বর্ষতা স্বীকার করে নেবে তার উপরে কোন রকমের অভিচার করা হবে হ্যাঁ জালেমদের উপর করা হবে জালেমদের উপর করা হবে মানে যে বিরোধ থাকবে না সেই তো জাহালেম এই কথাটাই বলতেছে ইল্লা আলহিম জালেমদের উপর করা হবে ও মান তাহা জিম আর যে সিরিপ থেকে বিরত রইল বা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র করা থেকে বিরত রইল সে তো জালেম না অতএবান